মো আর রিক হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমর রদিল্লাহ তু আল্লাহুকে প্রশ্ন করলাম আপনি কি জুহাদ সালাত আদায় করে থাকেন তিনি বললেন না আমি প্রশ্ন করলাম উমর রদিল্লাহ তু আলাহনু তা আদায় করতেন কি তিনি বললেন না আমি বললাম আবু বাকর রদিল্লাহ তু আল্লাহ তিনি বললেন না আমি প্রশ্ন করলাম নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি বললেন আমি তা মনে করি না